আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে চেষ্টা করব আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করার জন্য তো প্রশ্ন আসলে যেগুলো আসে এগুলোর উত্তর দিতে একটু সময় বেশি লাগে কারণ আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে এখানে অধিকাংশ আর করে এগুলা দরকার সংক্ষিপ্ত একটা বলে দিলে অনেক সময় জিনিসটা বোঝা যায় না এই জন্য উত্তর দিতে একটু সময় লাগে তো চেষ্টা করবো সংক্ষেপে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাতে আমরা बसी प्रश्न उत्तर दीते प्रथम जो प्रश्न एसे से हल शरत सम्पर्कते ची सरतर आलोचना अनेक लम्बा आलोचना संक्षिप्त मूल पॉंटलोल प्रथम कथा हल शरत यार्सी शब्द কোরআনে কারিমে এবং শব্দ আসে শব্দ তো পার্থ বিপরীতে কেউ কেউ শবে বরাতকে লাইলাতুল বরাত বলে থাকেন সে লাইতুল বরাত শব্দটাও কোরআন কোথাও আসে নাই তবে কিছু হাদিস আসছে যেগুলো মুসলিম এবং মালিক শাহ আলিউল্লাহলি রহমতুল্লাহ হাদিসের কিতাব সমূহকে তিন ভাগে বাক করেছেন প্রথম ভাগে তিনটি কিতাব শহীদ আল ইমাম সহিমাম এই হাদিসের গ্রন্থে লাইলে মিন শাহবান সম্পর্কে কোনো আলোচনা আসে নাই জামে আতির মিজি ইবনে মাজা মুস্তাদ মাহমদ এই গ্রন্থগুলোতে ज तखरीज कारण कथा गोन पाई তো বাংলাদেশে এলনে হয় না আর আরব বিশ্বে এলনে তিজের হয় আরব বিশ্বের একজন সাধারণ মুসলমানও বুঝে যে হয় হয়। বাংলাদেশের বড় বড় আলেমও বলে যে আমরা সহিয়িত মানি দাদিত মানি সব আমল করি আরব দেশের একজন সাধারণ মুসলমানও জানে সহিদ কি জিনিস দিদ কি জিনিস लाइन शाहबान सम्पर्क जो गो हादी एसगुलवाणी रहमहल्ला हादीबी हासान बोलि ओ हादीताओ हासान दे पर्याद हासान ले দুই প্রকার সহি সনদে আসার কারণে এই দুর্বলতা কিছু কেটে যায় কেটে যাওয়ার কারণে তখন এটা হাসান হয়ে যায় মানে একটা মিথ্যা কথাও যদি আট বলে তা এটাতে মনে হয় যে কিছু একটা এখানে আছে নাও এত দলে বলল কিভাবে একটা হাদিস আছে এই হাদিসটা হাসান লেগাইরি তাহলে এই হাদিস থেকে অধিকাংশ মহাব্দছেন শুধু সাহেব আলবানি রহমাল আরো একজন মহাদিস এটাকে হাসান বলছেন আর দইফ মানি এটা একেবারে মিথ্যা হাদিস না দইফ মানি এটার মধ্যে সহি হওয়ার সম্ভাবনা আছে সহি না হওয়ারও সম্ভাবনা আছে এরকম আদিবুলা দই তাহলে এখানে কিছু না কিছু আছে প্রথম কথা হলো এটা অস্বীকার করা যাবে না এই রাত্রি কে দ্বিতীয় কথা যদি থাকে তো এই আমরা কি করব আমাদের বন্ধিত হাদিসাম বলেন আল্লাহ শাহবানের মধ্যবর্তী রাত্রিতে বান্দাদের প্রতি মনোনিবেশ করেন খালকি তিনি তার সকল সৃষ্টিকে মাফ করে নেন ইসরিক দুই শ্রেণীর লোককে মাফ করেন না একটা হলো মুশরিক আরেকটা হইল হিংসুক মোশাহ তাহলে এই রাত্রের আমল হচ্ছে দুইটা একটা হইল শেরেক মুক্ত হওয়া আরেকটা হইল হিংসা মুক্ত হওয়া সেরেক মুক্ত ইমান হিংসামুক্ত হৃদয় এটা বানানো হলো এই রাত্রের কাল অথচ এই রাত আসলে আমাদের হিংসা আরো উঠলে হাদিস জৈব তাদেরকে মারবে না কাটবে না ধরবে কি করবে হিংসা আরো উঠলে উঠে আবার যারা বেদাত পছন্দ কররা। না দেখে যে এই রাত্রে এবাদতের নামে অসংখ্য করে এদেরও হিংসা প্রতি তার অন্তরে কোন হিংসা থাকবে না আল্লাহ আল্লাহ আমাদের অন্তরে কোনো অর্থাৎ শয়তান এই রাত্রের মূল আমল যে দুইটা আছে আমল থেকে আমাদেরকে বঞ্চিত করছে এই আপনি যত সেরেক আছে ছেড়ে দিবেন তাও করবেন যে আমি আর জীবনে কোনো সেরেকের সাথে সম্পর্ক আর আমার অন্তরটা হিংসামুক্ত সমস্ত মুসলিমকে আমি করে দিলেন তোমার অর্থাৎ এই কোনো কোন ফলাপ কোন দিকে সুনির্দিষ্ট কোন সহি হাতিস না সুতরাং যেটা প্রমাণিত না যেগুলো প্রমাণিত সেগুলোই করি করতে পারি না हाथ बाढ़ सब शेष एन अपर दई गलो करते सहया दी पाई गागे शेष कर এই রাত্রে আমরা মুক্ত হয়ে যাই হিংসা মুক্ত হয়ে যাই রোজ আরেকটি প্রশ্নবার আসে এই প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে পাইবেন আমাদের ওয়েবসাইট এল তাপর এখানে আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছি আমি সবসময় একটা চেষ্টা করি যে পটোয়া মাসাইল বলার ক্ষেত্রে নিজের উপরে কোনো দায় দায়িত্ব রাখি না রাখি আরেকজনের উপরে তালাবদের উপরে ফেরে দিই একটু আগে আপনাদেরকে বললে দোষ তুটি করলে তাদের উপরে যাবো আমার কোনো দোষ নাই আমি কিছু বলিনি যা বলছি কার কথা ইবনে তাই মিয়ার কথা বলছি উসাইমিনের কথা বলছি শাইকদিন বাসের কথা বলছি তাহলে দোষ করলে বুল করলে উনারা করছে আমি জন্য মাসালা দেওয়ার সময় নিজের থেকে কিছু কোনো ফটো যেগুলোর নতুন একেবারে নিয়ম যে এটার পূর্বে কোনো সালাব্দের মধ্যে কোন নতুন আসছে সেগুলো নিয়ে আমরা গবেষণা করবো যেগুলোই কি পূর্বে সমাধান হয়ে গেছে সেগুলো নিয়ে তার আর নতুন করে গবেষণার কিছু নাই এই বিষয়টা সে অনেক আগের সেই ইমাম আহমদিনের হাম্বল রহমতুল্লাহ সহ অনেক ফকি আছেন উনাদের মত হলো যে সমগ্র পৃথিবীতে একদিনে হবে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহলের সহ অনেক ফকির মত হলো পৃথিবীর যে কোনো এক প্রান্তে চাপ দেখা গেলে এটা যতদূর খবর পৌঁছবে ততদূর একসাথে হবে কিন্তু সাইফুল ইসলাম ইমাম ই তাই রহমাউল্লাহ উনি সহ বিশাল এক অংশের ওলামায় মত হলো না পৃথিবীর যেখানে যখন দেখা যাবে তখন শুরু হবে এই এজন্য পূর্ববর্তী সালফে সোহলে ইন্দ্রের মধ্যে দুইটা মতেই আছে তো শেখ মুহাম্মদ বিন সোহলে আল উসাইমিন রাহমহল্লা তিনি তার ফটোয়া উসাইমিন যে মধ্যে দুইটা মত পাওয়া যায় একসাথে করার মত পাওয়া যায় আলাদা আলাদা করার মতো পাওয়া যায় তো উনি সমাধান দিচ্ছেন এভাবে এবং দুই পক্ষের দলিল একই আয়াত একই হাত বুঝতে যারা একসাথে করতে বলছেন তাদের দলিল যে আয়াতগুলো যে হাদিস যারা আলাদা আলাদা করতে বলছেন তাদেরও যেমন আল্লাহ বলছেন তারা যেন পালন করে যারা একসাথে করার কথা বলছেন তারা বলতেছেন যে পৃথিবীর এক জায়গায় ছাঁদ উঠে গেলে তাহলে তো সারা পৃথিবীতে রমজান মাস শুরু হয়ে গেছে তো সে যে দেশে থাকুক সেই দেশে তো সিয়াম পালন করা তার উপর ফরক হয়ে গেছে আবার যারা বলছেন যে না আলাদা আলাদা বলছেন পামান সাহেদা মিনকুম এখানে আল্লাহ মিনকুম বলছেন মিন ব্যবহার হয় কিছু লোকের জন্য সবার জন্য না মিনল তাদের কিছু লোকের জন্য তা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কিছু লোক যাদের কাছে উপস্থিত হবে যেখানে সেখানে শুরু হবে আয়াত একটাই কিন্তু দলিল দুই পক্ষের আবার হাদিস একটা দেখে ওরা রাখো তার দেখে রোজা ছেড়ে দাও দুই পক্ষ এটা দলে দিচ্ছেন যারা দলে দিচ্ছেন একসাথে করতে হবে তারা বলছেন যে সৌমানা মানে অনুভব করতে পারছে তাহলে তার পর খরচ আর যারা বলছেন যে সৌম তারা বলছেন যে রোহিয়ত মানি দেখতে হবে তার অঞ্চলে দেখতে হবে একই হাদিস দিয়ে একই আয়াত দিয়ে দুই পক্ষ দলে দিতেছে সাহেব তহলেবিন হোসাইম রহমা উল্লাহ উনার ফটোয়াকে আমরা বেশি অগ্রাধিকার দিয়ে জন্য গত শতাব্দীর সবচেয়ে বড়িদ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদাল হুসাইম রাহমাউল্লা এই জন্য উনি সমাধান দিচ্ছেন যে দুইটা মাত্রালয় সঠিক এটা নিয়ে ঝগড়া করার মারামারি করা বন্ধ করার কিছু নেই কিন্তু ঈদ এগুলো ব্যক্তিগত এবাজত না এগুলো রাষ্ট্রীয় আবাদত ওই মশালা প্রযোজ্য হবে আর কোন দেশ যদি বলে যে না আমরা আলাদা আলাদা করবো তাহলে সেই দেশে ওই মশালা প্রযোজ্য হবে যেটা সঠিক আপনি যেটা রাষ্ট্রীয় হলে মুসলিমের মধ্যে ঐক্যবদ্ধ থাকলো আপনি একসাথে সারা দেশের মুসলিম সিয়াম শুরু করলেন একসাথে ঈদ করলেন ঈদ কিন্তু মানে একাকি করা যায় না ঈদ এটা রাষ্ট্রীয় বাদক তা আপনি আগে আগে পরে করলে করলে একাকে গুণার কাজ এজন্য মানে এটার ব্যাপারে মাসাল্লাহ হলে যে দেশে যে মাসালাটা গ্রহণ করবে সেই দেশে সেটাই প্রযোজ্য হবে তা আমাদের দেশে আলাদা আলাদা করার মাসালাটাই প্রযোজ্য আমাদের জন্য এটাই প্রযোজ্য এই জন্য আমাদের দেশে আগে পরে দরকার নেই এটা এমন মাসালা নয় যে আগে বড় না করলেই পাবে এরকম মাসালা না যেহেতু ঈদের রাখতেছে আরেক দিন গিয়ে মানে যারা একসাথে রাখতেছে তারা বলছে এরা তো ঈদের দিন যেটা বললেন যে দেখা যায় যে এক জায়গায় ঈদ হইতেছে আরেক জায়গায় সিয়াম পালন করতেছে তা এখন যারা ঈদের দিন সিয়াম রাখতেছে তারা বলতেছে ঈদের দিন ঈদের রোজা রাখতেছে এরা ঈদ করেছে এরা গুনার কাজ করতেছে আসলে কেউ গুনার কাজ করতে না দুটাই সঠিক কাজ করতেছে আর এটা আজকের যুগের মাথা আলাদা এটা তো নবেশামের যুগে এরকম হয়েছে যুগে হয়েছে এক জায়গায় ঈদ হইছে আর এক জায়গায় সিএম হয়েছে সেই যুগের যেটা খাই করুন আমাদের অসুবিধা হবে কেন শ্রেষ্ঠ যুগের মুসলমান যাদের ঝুলার পরিমাণও আমরা না যাদের দ্বারে কাছেও আমরা না তারাই তো এরকম করছে করলে এখন অসুবিধা কি এজন্য এক জায়গায় রোজা রাখুক আরেক জায়গায় আপনার ঈদ করার কোন অসুবিধা নাই দাঁড়িয়ে আগে কি গরের মহিলাদেরকে এমনভাবে পেশাব করতে হবে তারপর হাদিসের অনুসারী হইতে হবে কি বলবেন না যে মুসলিম যে আলেম বলছেন তিনি আল্লাহ তাকে মাফ করে দিক কারণ এরকম হাদিসের সাথে সন্ন্যাসের সাথে বেআ করা এটা তো কোনো না কোন সাধারণ মুসলিমও করতে পারে না নবী সাল ইসলাম মানে যারা এখানে দুটা বিষয় আসেন প্রথম কথা হলে যারা বলেন যে আমরা হাদিসের অনুসারী এই হাদিসের অনুসারী মানে কি হাদিস মানে কোরআন হাদিস মানে সন্ন্যাস যারা বলেন যে আমরা হাদিসের অনুসারী তারা এটা বুঝতে চান যে তারা কোরআনও মানেন সন্ন্য মানেন কত আয়াতে কোরানুন শ্রেষ্ঠ হাদিস হল আল্লাহ কিতাব এটা নবী বলতেন বারবার তারা বলেন না যে খালি আমরা নবী হাদিস মানি আল্লাহ হাদিস মানে ন্যায় কথা বলেন আর হাদিস মানি মানে এরা এত পাগল না যে এরা খালি হাদিস পাইলে আমল করে তারপরে আমল করে তাহলে বোখারিতে থাকলেই আমল করে না মুস্তিমে থাকলেই আমল করে না তিরমিজিতে থাকলেই আমল করা শুরু করে দেয় না ওই হাদিস অনেক যাচাই বাছাই করে কেন দাঁড়াই প্র করছেন নবী সরাম যেখানে গেছেন আতা কাউ কাউমের ময়লা আবর্জনার জায়গায় আসছেন তো মলা আবর্জনার জায়গায় গেলে কি বসা যায় বসলে কাপড়ে ময়লা লাগবে ঝুলে থাকত এই পোশাক পরে ময়লা আবর্জনা বসলে তো ময়লা লেগে যাবে এই জন্য নবীন সালাম বসেন নাই নাম অসুস্থ ছিলেন কোনো কোনো মহাতৃষ্ণ ব্যাখ্যা দিতেন এই বসেন আর উন্মত্তে শিক্ষা দিতেন এমন পরিস্থিতি যদি হয়তের জন্য বসে করতে গেলে আপনার কাপড় ময়লা হয়ে যাবে সেখানে নবীামের এই শূন্য আমল করবেন এই সব জায়গায় আমল করার জন্য নবীন বলার তাহলে প্রথম কথা হলো হাদিসের অনুসারী মানি তিনি অন্ধ খালি হাদিস পাইলেই সহিংস কোনটা শুরু করেন এই কথা মনে করা একজন আর কুদারণা পোষণ করা কবিরা তার ব্যাপারে কোনো কথা বলতে হলে মা লাই যে ব্যাপারে তোমার জ্ঞান নাই নিশ্চিত জ্ঞান সেই ব্যাপারে তুমি কোনো কথা বলিও না অবস্থান নিও না আমি একজন মুসলিমের ব্যাপারে যা কথা মিরান ধারণা পোষণ করে করে কথা বলতেছে এক জায়গায় নোয়াখালীর মাঝ দিকেছে জোরে নামাজ নাকি কে জোরে আমিন বলছে তাকে সবাই ধরছে আমিন বলবা তাকে ডেলি কত দে দুইশো টাকা এটা যে যাহা মিথ্যা কথা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি বাংলাদেশের কোন পািন জোরে বলছে আর টাকা দিলেও যে জোহরের নামাজে বলবো নাকি বাংলাদেশে একটা লোকের আমিন বলাইতে দুশো টাকা লাগে ডেলি এই যে সৌদি আরবে কয়েক লক্ষ লোক এখানে আমিন বললো সৌদি সরকারের কত কোটি টাকা খরচ হয় প্রতিদিন আমিন বলাইতে তার বাজেট কত আমিনের জন্য প্রতিদিন এত লক্ষ লোক আমিন বলতেছে যে তাদেরকে তো আমাদের বাংলাদেশে কথা বলা যাচ্ছে ধারণা ফোষণ করে করে এরপরে ময়লার জায়গায় প্রস্তাব করা নারীদের ব্যাপারে যে কথাটা বলছে এদের তো সরব দেওয়া মা বোনদেরকে সম্মান করতে হবে এরা আমাদের মায়ের জাতি এদের সাথে এই জাতীয় বেয়াদী এটা গুনায় কাজ আল্লাহ বা এই জাতীয় যত মাসালা আছে এগুলোর একটাই উত্তর মনে রাখবেন মানে আমাদের দেশের তাকরিজের জ্ঞান নাই কাকরিজ মানে হাবিসের তাকরিজ মানে হাবিস সহি না হাসান না জয়ীব না প্রধানি চাইছে তাও কেন কয় এরা হাদিস হাবিফ তো আছে হাবিফ নাই এটা তো কেউ অস্বীকার করে নেই হাদিফের মানটা কি হাদিফ কোন পর্যায়ে হাবিফ প্রশ্ন তো ওই দেখ আমাদের দেশে একটা ছাত্র কামেল ভালো কথা কিন্তু আল্লাহ এটা ঠিক কথা কিন্তু হাদিস সহিদ এই জন্য দাদিস আমল করা যাবে না কেন যাবে না প্রথম কথা হল হাদিস হইতেও পারে না হইতে পারে সন্দেহ দ্বিতীয় কথা হলো করতেছেন আমলটা বিষয় আমলের ফজিলতটা গায়েবী বিষয় যে এই আমলটা করলে এই এত লক্ষ্য তাব হবে এই যে গায়েবীর বিষয়টা জানলেন এইটা সহিদে না জানলে গায়েব সাপ্ত হয় না কোন বিশ্বাস করতে হলে সেটা সহিগত বিশ্বাস দাম দরকার থাকে এই জন্য সহিগুলোর আমল শেষ করে ফেলি আগে তারপরে দৈক গুলা খুঁজবো যে সহিগুলো শেষ এবার কিছু দই হাদিস দেন বুঝুর আমল করে জান্নাতে যাওয়ার সড়ক কিছু আমলটা আনতে চাই জানলাতে যাওয়ার সওয়াল আমল তো আমরা আলোচনা শুরুতে বলছি একটা হলো মুক্ত বিশুদ্ধ আপনি জানলাতে ফলে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা লোক মুখে নানান বার আর প্রথম এসেছি যদি আপনাদের ভূমিকা সঠিক হয় আপনাদের কথা অনুযায়ী তাহলে দিন ইসলাম প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা কি প্রশ্নের জবাব তো আমাদের আলোচনার মধ্যেই ছিল আলোচনা যদি একটু মনোযোগ দিয়ে শুনলে এই প্রশ্নের উত্তর ওখানে হয়ে গেছে এখানে আপনি দুটি বিষয় জানতে চাইছেন একটা হল ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের ভূমিকা কি এই দিন ইসলাম প্রতিষ্ঠার বিষয়টা আমরা আমার সুফিবাদ আমার সুফি মত বাদ প্রতিষ্ঠা হইলে এটাই ইসলাম প্রতিষ্ঠা বিভিন্নজন বিভিন্নভাবে ইসলাম প্রতিষ্ঠা বুঝছি তা আমরা সবাই ইসলাম প্রতিষ্ঠার প্রতিষ্ঠার পদ্ধতি আমি সালাম তারা সবাই তাওহিদের দাওয়ার দিয়ে শুরু করতেন তাওহিদের দাওয়াতটাই ইসলাম প্রতিষ্ঠা আপনি তাওহিদের দাওয়াত দিবেন তাওহিদের ভিতরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সব তাহিদের প্রতিষ্ঠা হওয়া মানে ইসলাম সেরেক মুক্ত দিনেকুক্ত দিন প্রতিষ্ঠা হওয়া মানেই হল জীবনে সর্বতরে ইসলাম প্রতিষ্ঠা হওয়া এজন্য তাহিদের দাওয়াতটাই হল ইসলাম প্রতিষ্ঠার দিন তায়নের মাধ্যম আমাদের যোগাযোগ একটু কম ছিল এখন একটু বৃদ্ধ হয়ে গেছে এখন যোগাযোগটা বেড়ে গেছে এজন্য আমাদের প্রচারণাটা বেশি হচ্ছে এর আগে এক সময়ে মোদীর একসাথে যোগাযোগ যত বেশি ছিল ওই সময় ওই দেশে প্রসারণাটা বেশি হয়েছে এখন আলহামদুলিল্লাহ সারা দুনিয়া ব্যাপী বাংলাদেশে হইতেছে না এটা ইন্ডিয়াতে চলতেছে পাকিস্তানে চলতেছে ইউরোপে চলতেছে আমেরিকা চলতেছে আপনার আফ্রিকা চলতেছে সব জায়গায় সারা দুনিয়া ব্যাপী চলতেছে কারণ সারা দুনিয়ার সাথে রাজধানীর যোগাযোগটা বেড়ে গেছে এই জন্য আমাদের দেশের প্রচলিত আমাদের মতভেদপূর্ণ বিষয় সময় সুন্দর সমাধানযুক্ত কোনো বই বাংলা ভাষায় আছে কিনা বাংলা ভাষায় অনেক সুন্দর সুন্দর বই লেখা হয়েছে আপনি যদি আরবি গুরুত্বপূর্ণ বই আছে ফতোয়া আর কানুর ইসলাম শাহ সালে হুসাইম রাহমাউলার বই এটা বাংলা অনুবাদ হয়েছে যে এই বইটা পড়লে আপনি মতভেদ বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন তারপরে আমাদের ডক্টর কন্দকার এটা বর্তমানে বাংলা প্রকাশিত হয়েছে তারপরে আমাদের অধ্যাপক নুরুল ইসলাম সাহেব চার মাঝাবের ভিত্তিতে কিভাবে ফলাতদায় করবেন এই বিষয়ের উপরে বই লিখেছেন আরো অনেকগুলো বই লেখা হয়েছে বাংলা ভাষায় চেয়ারে বসে ফলাপ কিভাবে দাঁড়াবো চেয়ার কোথায় রাখবো আমি দাঁড়িয়ে কে আমি করতে পারি আচ্ছা এটা বুঝতে পেরেছি চেয়ারে বসলে আপনি চেয়ারটা মানে কাতার বরাবর রাখবেন চেয়ারটাই আপনার পা নাই আপনার পাড়াইলে আসবে অনেকে চিন্তা করেন যে আমার চেয়ারটা পিছনে চলে গেলো আমি তো সামনে চলে আসলাম তাহলে কাতার সমান না কাতারে চেয়ার বসাই দিচ্ছেন মানে আপনার পা দিয়ে দিচ্ছেন ওখানে এজন্য ওইটা কাতা ঠিক হয়েছে কাতার কোনো অসুবিধা নেই যেহেতু আপনার পা কাজ করতেছে না ওই জন্য দিতে পারবে না যদি আপনি চেয়ার সামনে রাখবেন কাতার বরাবর করে আমার এক বনের গত বছরের প্রায় সবগুলো সিএম কাজ করছিল তিনি পারেন নাই তিনি এখনো অসুস্থ এই কাপড়া কখন দিব এই রমাদান মাসে নাকি রমাদানের পূর্বে কি দিয়ে দিব নাকি যে যে হলো বোন অসুস্থ এবং বোন অসুস্থতা দু ধরনের এক ধরনের অসুস্থ হলো তিনি এমন অসুস্থ আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই আরেকটা হলো সাময়িক অসুস্থ পরবর্তীতে ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোনো কাজা কাপ্পারা দেওয়া যাবে না কোনো দিলে আদায় হবে না এটা ইনশাল্লাহ যখন তিনি সুস্থ হবেন তখন তিনি এগুলার কাজা আদায় করবেন আর যদি এমন সম্ভাবনা নাই তাহলে তিনি রমাদানের এগুলো ফিদিয়ে দিবেন তো গত রমাদানের যদি এরকম ফিদিয়া থেকে যায় এটা চেষ্টা করবেন রমাদানের আগে দিয়ে দেওয়ার জন্য আর এটা উচিত হলো রমজান মাসে দিয়ে দেওয়া যে যেমন খান তিনি সাধারণ নিম্নমানের খান তিনি নিম্নমানের দিবেন যিনি ভালো খান উনি ভালো দিবেন নিজে যেটা খান এই মানের একদিনের খাবার দিয়ে দিবেন এটাই হলো সিডিয়া পায়ে ধরে সালাম করা কি যায় মা বাবাকে কি পায়ে ধরে সালাম করা যাবে পায়ে ধরলে তো সালাম হয় না ওইটার নাম আরেকটা কদম বুঝবে সালাম মুখে হয়। হাতে হয় না পায়ে হয় না সালাম হয় মুখে হাতে হয় মোটা পা সুতরাং সালাম পায়ে হয় না সালাম মুখে দিবেন আর বাবা মাকে এইভাবে করাটা ঠিক না কারণ বাবা মা হোক যেই হোক এই রীতিটা ইসলামের পদ্ধতি না এটা হলো হিন্দুদের পদ্ধতি অমুসলিমদের পদ্ধতি তো অমুসলিমদের পদ্ধতিতে আমার মা বাবাকে সম্মান করবো কেন আমার মা বাবাকে ইসলামের পদ্ধতিতে সম্মান করব। এজন্য মা বাবাকে সালাম দিব মোটা পাড়ে করতে গিয়ে অনেক সেরকি সম্ভাবনাও থাকে যেভাবে সে তার মতো ঝুঁকে মাথা ঝুঁকাই করা হয় এইভাবে মাথা ঝুঁকিয়ে কদম বসি করলে এটা সেরে হয়ে যায় কারণ কপাল ঝুকাইতে হবে একমাত্র আল্লাহ তুমার তালার জন্য আর কারো জন্য ঝুঁকানো যাবে না মা বাবার সামনে কিভাবে ঝুঁকাবো জানাকারী মৃত্যুবরণ করলে তাদের পড়াতে হবে অবশ্যই জানা যা পড়াতে দুটাই একই মাতালা জানা করা কবিরা গুনা আত্মহত্যা করা কবিরা গুণা তো কবিরা গুণা করলে সে কাতার হয় না আমাদের আলু নাম জামাত রাখি দেওয়া গুণা করলে কেউ কাতার হয় না মোটাজিলাদের মধ্যে অন্যান্যদের মধ্যে কবিরা গুনা করলে কাড়া হয় আমাদের মধ্যে কাছে আত্মহত্যা করুক আর জানা করুক সে মুসলমান সুতরাং তার জানাজা হবে এমন হতে পারে সে তাওলা ফেলছে আমি জানি না আল্লাহটাওলা কবুল করে ফেলছেন তবে এসব লোকের জানাবার ক্ষেত্রে বালো ওলামাইকার সম্ভ্রান্ত ব্যক্তিরা নেতৃত্থানীয় ব্যক্তিরা যাবেন না তারা অনুপস্থিত থাকবেন সাধারণ মুসলমান জানাজা করবেন এটার দ্বারা ওই গুণাগুলোর প্রতি নিরুৎসাহিত করা হবে যে এরকম গুণা হইলে এইসব লোকের জানা যায় ভালো আলামেরা যায় না ভালো সম্ভ্রান্ত ব্যক্তিরা যায় না তখন অন্য মানুষ এই ব্যাপারে নিরুৎসাহিত হবে আপনাদের সংগঠনের নাম বা আহাদ আন্দোলনের বদলে আহলুল কোরআন ওয়াল হাদিস হলে ভালো হয় বিষয়টি আমাদের তো কোনো সংগঠনে নাই আপনি সংগঠন পাইলেন কই আমাদের তো সালাপি সংগঠনও নাই আন্দোলন কোনাল জামা আর সেই ক্ষেত্রে আমরা তো বললাম আমরা চার মাজাবের অনুসারে আমরা তানাকুল বাইনের মাজায় ভানাপি মাজাব হলো তিন মাজাবের আমাদের আমাদেরটা হলো চারি মাজাবের তানাকুল বেশ কমইল এই জায়গায় আর কোন বেশ কম নাইনাবি মাজাব তিন মাজাব মিলে এক মাঝাব আমাদের তো চার মাজাব মিলে এক মাঝাব তা আমরা তো আঁকি দেওয়ার ক্ষেত্রে আরও চন্দ্র যে মাত্র আঁকি যায় আমাদের কোন সংগঠন নাই নামের প্রস্তাব আমাদের দরকার নেই আমরা এরকম সংগঠন করার ইচ্ছাও আমাদের এই নাই আমরা চাই সমস্ত মুসলমান আমরা বাই যাই সবাই একদল এ দেশে যত মুসলমান আছি সব আমরা একদল আমরা সবাই তাহিদকে ভালোবাসি চন্দ্রকে ভালোবাসি আমরা সেরেক অপসন্দ করি বেদাত অপসন্দ করি না সুন্নত মুস্তাহাব না করলে ফলাফ হবে তবে সুন্নত মুস্তাহাব অস্বীকার করলে এনকার করলে সুন্নত মুস্তাহাবের প্রতি ঘৃণা প্রদর্শন করলে তখন কিন্তু সমস্যা কিন্তু আমি ভালোবাসি হয়তো কোনো কারণে করতেছি না সেটা ভিন্ন কথা সেটা এক ধরনের মশলা আবার এগুলো কি ঘৃণা করি নবী সালামের কোন সুন্দর কে ঘৃণা করলে নামকে ঘৃণা করা হয় সেটা ছোট সুন্নত এজন্য ঘৃণা করা যাবে না আমি করি না বলে যে সেটা কি ঘৃণা করব বিষয়টা এরকম না নবিসাম অনেক জিনিস খাইতেন না কিন্তু নবিসামের রুচিতে আসতো না কিন্তু নবীম বলতেন যে এটা হালাল তোমরা খাইতে পারো এরকম অনেক জিনিস ছিল নবীম খান নাই সাহবাইলামকে খাওয়ার অনুমতি দিচ্ছে আমাদের আমার কাছে আমি মনে করছি যে একমাত্র আমারটাই ঠিক আর সব ভুল তখন নবীশর স্লামের শূন্যতের প্রতি অবজ্ঞা এসে গেল আর এগুলো নবীশর ইসলাম করলে একটাই ঠিক করে দিয়ে যেতে পারছেন পারছেন না এত রকমের হাদিফাসের কারণ হলো এটা ইসলামের ভিতর একটা সৌন্দর্যটা স্থাপন করার জন্য নবিসাম একটা করেন নাই না ইচ্ছা করলে এবং আল্লাহাদ চাইলে একটা করে দিয়ে যেতে পারে এজন্য দেখেন পদর নামাজ দুই রাত পরব এটা নিয়ে কোন একটা লাভ জোহরের সাজ এক আসরের সাজ একটা একটা লাভ কারণ ওই তারাবি হল সাধারণ একটা সুন্নভ এটা এই একটা লাভ থাকাটাই আল্লাহাক পছন্দ করছেন এই এটা একটা লাভ আছে রবিশ্বর সাহেব এইভাবে রেখে গেছেন এটা নির্ধারণ করে যান দাদার হাতে কিছু ক্ষমতা থাকবে যে তিনি তার সম্পদ যে ছেলেমারা গেছে তার নাতি নাতিদেরকে দিয়ে যাবে। এটা দাদার উপরে ফল করা। কিন্তু আমাদের দেশের এখন আইনে এই মানে সরিয়তের ওই আইন সরাসরি প্রযোজ্য হয় না অর্থাৎ করুন দিনের জ্ঞান অর্জনকারীদের প্রতি নসিহত হলেও কট্টর পন্থা পরিহার করতে হবে কট্টর কম ইসলামের দাওয়াত হয় না সর্বক্ষেত্রে সবাই ক্ষেত্রে আমি দিন শিখবো আমি কিছু অংশ জানছি আর অনেক অংশ বাকি না যে আমি সব শিখে ফেলছি তখন মুক্তি সাহেবদের সাথে আলমদের সাথে বাস বসা দেওয়া যাবে না ওলামাইকার সাথে সাধারণ জনগণের কোনো দাওয়াতে দরকার নেই সাধারণ জনগণ যে লেভেলের আমরা সেই লেভেলের দাওয়াত দিব আমরা সম্মান করব মহবত করব তাদের সাথে আমরা যাই যখন বিভিন্ন রকমের প্রশ্ন করা শুরু করি এটা কই পেয়েছেন দলিল কি ওইটার দলিল কি ইমাম সাহেবের দলিল খোঁজার সময় আছে ইমাম সাহেব আছেন কোথায় খতম আছে কোথায় আপনার মিলাদ আছে আপনি সকালেও যাই দলিলেন দুপুরে আপনার যাওয়ায় উনি অসুস্থ হয়ে উনি চায় আমার মুসল্লিরে যত মূর্খ থাকবে তত আমার লাভ মুসল্লি যদি শিখি যায় কিছু জানি যায় তাহলে আমার লভ কারণ মুসল্লি শিখবে তত আমার মিলাদ কমে যাবে দেখো এটা লাভ এটার মধ্যে থেকে বাইর করো এটা খুব খারাপ এটাই করে সে করে এই ব্যবসায়ী মানে আপনার জ্বালায় অসুস্থ তা কি ব্যবসায়ীদের সাথে আপনার এত কিছু আপনারা ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার ইমাম সাহেব কে ঠিক করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি আল্লাহ কি করবে না করবে আর ওনাকে দাওয়াত দিবে ওনাকে দাওয়াত দেওয়ার কিছু নাই ওনার কাছে সব দাওয়াত আছে আমি এক লক্ষ টাকা দিব তা আমাকে আমাকে একজন বলি যে বাই আপনি হাদিসটা দেখাই দেন এক লক্ষ টাকা নিয়ে নেন কত সহজ আমি বললাম যে বাই আমি দেখলাম না বুঝানোর পরে যে আমি বুঝি নেই কেন বুঝাবেন আপনি ধুনিয়ার কেউ ওনাকে ভুজাতেও পারবে না দেখাইতেও পারবে না সুতরাং এক কোটি টাকা দেওয়াও লাগবে না শুয়েছে শোয়ার বান করে দিয়েছে সুতরাং এইসব যারা জাগ্রত অবস্থায় ঘোমানোর বান করছে আপনি তাকে জাগাইতে যাবেন না দরকার নেই এগুলো জাগাইতে যায় আরো সমাজের বিশৃঙ্খলা তৈরি আপনি আপনার মতো আমল করেন আপনি শান্ত ভাবে করেন সবসময় উগ্রবাদিবাদ এগুলো পরিহার করেন এগুলো বাদ দিয়ে গোষ্ঠীর আবির্ভাব শিয়ারা সিয়ারা খারেজিদের অত্যাচারে সাবাইকেরাম ঘর থেকে বাইরেতে পারতাম না সাবাইকেরামদেরকে কাপড় পটোয়া দিচ্ছে এরা সিয়ারাও কাপড় পটোয়া দিচ্ছে খারেজিরও কাপড় পটোয়া দিচ্ছে খারেজিরা কাপড় পকোয়া দিতে ভয় পেত না সাবাইকরামকে কাপড় পতোয়া দিতেন তাবাই কেনাম এই বেদাতিদের অত্যাচারে কি পন্থা অবলম্বন করতেন আমি আপনিও সেই পন্থা অবলম্বন করে। আর মনে রাখবেন যে আপনার এবং মাভাব এই ওলামায়ে মদিনার যে আমল এই আমল অচিরে অল্প দিনেই এই দেশে ইনশাল প্রতিষ্ঠিত হবে এবং এটা লক্ষ্য করে দেখেন আলহামদুলিল্লাহ এই দাওয়াতে যত বাই বোনেরা আসতেছেন পৃথিবীর আর কোন দাওয়াতে এত অল্প সময়ে এত বোন আসেন এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন এক সময় আমাদের এই মহাদেশে এই আমাদের এই অল্প বয়সে আমার বয়স এখন চল্লিশ তলে এই অল্প বয়সে আমার নিজের জীবনে দেখি ছোটবেলায় যখন আপনার আমাদের এলাকার মসজিদ গুলোতে কত ফি চাইছে আমার সামনে দেখছি আমি কত ইনাম মসজিদ থেকে বাইর করে দিতে দেখে আমি দল ওহাবি দল রাফুলের দুশ্মন মিলাদ করেনা কে আম না এদেরকে ইমাম রাখা যাবে না এই অবস্থা আলহামদুলিল্লাহ তারা এই দেশে অনেক মাদ্রাসা করছেন অনেক ছাত্র বের করছেন এখন তাদের জল খুব বাড়ি অনেক ছাত্র ওই যে তিন তিন লোকের ঘটনা হাতে পড়তেন না যে একজন অন্ধ ছিল ছিলেন একজন শেত ছিল একজন পুষ্ক ছিল তাদেরকে গরু দিছিলেন পাগল দিয়েছিলেন পরে আবার দেখছি যখন দল দল বেড়ে গেছে এখন কিন্তু ওইটা বলে গেছে বলে এখন ওনারা অন্যদেরকে মারেন তো ওনারা যেমন এখন আপনি বেরলবি খুঁজলে আমাদের এলাকা খুঁজে পাওয়া যায় না সব দেওব আবেন ঠিক এমন এক সময় এই দেশে আসবে ইনশাল্লাহ যাদেরকে কয়দিন মেঘ দিয়ে সূর্যকে ডাকে রেখবেন সকালে এক ঘন্টা না হয় দুই ঘন্টা না হয় তিন ঘন্টা চব্বিশ আপনি দেখে রাখতে পারবেন দেখে রাখা যায় না এই হক এমনি উদ্ভাসিত হয় এরপরে একবার জানতেছে কাপড়েরানাজিদের মত হল চামড়ার মোজা তবে অধিকাংশ জমহুর ওলা মত হলো কাপড়ের মোজা যেগুলো সুতার মোজা এগুলোর উপরেও মাছে করা যাবে আমরা বাংলাদেশে বহুল প্রচলিত জাল হাদিস একশটি জাল হাদিস আলোচনা করতেছি এর মধ্যে তিরিশটা আলোচনা হয়েছে এই গত জুমা একুশ থেকে তিরিশ আলোচনা করছি এই একুশ নম্বর বিষয়টা ছিল সনদ সহকারে কিন্তু তারপরেও জাল আর একটা হইলো কোনো হাদিসের কিতাবে আসে না মানুষের মুখে মুখে এটা হইলো মানুষের মুখে মুখে জাল হাদিস আর এটা কোনো হাদিসের কিতাবে সনদ সহকারেও আসে না সাহেব আমার প্রশ্ন হচ্ছে উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে কোন কাপের দেশে বসবাস করা যায় কিনা জীবন জীবনযাপনের জন্য কাপের দেশে বসবাস জায়গ নাই তবে কাপের দেশে একটি উদ্দেশ্যে যায়েজ আছে যদি দাওয়াতের উদ্দেশ্যে দেওয়া যায় যে আমি সেখানে গিয়ে কাপের মুসিকদের কাছে তহিদের দাওয়াত দিব উন্নতের দাওয়াত দিব আমি সেখানে ইসলামের দাওয়াতের কাজ করব এই উদ্দেশ্যেও মুসলিম দেশে থাকা যায় কিন্তু আমার জীবনযাপনের ক্ষেত্রে বিলাসিতার জন্য যদি এমন অবস্থায় বাংলাদেশে আমি থাকা খাওয়ার বাঁচানোর জন্য এক টপি থাকা কালীন ইচ্ছা করে টুপি না দিয়ে নামাজ পড়া কি নামাজের যতগুলো আর কান তার অপর রচনা আর আকাম এর মধ্যে টুপি দেওয়া আছে আচ্ছা আমাদের যতগুলো ওয়াজিব আছে সেখানে টুপি দেওয়া আছে যতগুলো আছে দেশের বাংলাদেশি পোশাক টুপিকে কে সার্বজনীন পোশাক বলা যাবে না এটা হলো আমাদের দেশের প্রচলিত যেমন পাগরি পাগরি মিনাল আদা তেওয়াল ঠিক টুপিও মিনাল আদা তেওয়ালমো বাহাব মানে এটা যে দেশের ওলামাই কেরাম যে দেশের মুসলিমেরা টুপি পরে সেই দেশের টুপি পরাটাই শূন্য যে দেশে অধিকাংশ পরে না সেই দেশে না পড়াটাই শূন্য আরব দেশের ওলামাইকেরাম পাখরি পরে না এজন্য আরব দেশে পাখরি না পড়াটা উত্তম আর এই উপমহাদেশে আলমেরা পাখরি পরে এজন্য জন্য এই উপমহাদেশে পাখরি পরাটাই উত্তম ঠিক টুপিও এইরকম আমাদের দেশে যেহেতু টুপির প্রচলন আছে এজন্য জন্য না পড়ে মানে না পড়ার থেকে টুপি পড়াটাই উত্তম এজন আপনারা চেষ্টা করবেন টুপি পড়ার জন্য এটা যেহেতু আমাদের দেশের প্রচলন আর আমাদের দাওয়াত দিতে গেলে একজন মানুষের কাছে সে যদি আপনার মধ্যে টুপি না দেখে তাহলে আপনি যত কোরআন হাদিস একবার খাওয়াই দিলেও সে গ্রহণ করবে না কারণ আপনার মাথায় টুপি নেয় আপনি শার্ট প্যান্ট পরছেন তাহলে এই দেশের মানুষ বুঝবে যে দাওয়াত দিতে হইলে তার টুপি থাকতে হইব দাড়ি থাকতে হইব পাঞ্জাবি ভাইজামা থাকতে হইব তা সুতরাং আপনি দায়ী হলে এই লেবাস নিয়ে দাওয়াত দিবেন কারণ আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন আপনার আছে ওটা তো অবশ্যই আছে চুরাল যারা পড়েন না জানাজা সলাতে সেটা তো হানফি মাজাবে আছে হানফি মাজাবের মতো জানাজা সলাফ না এটা দোয়া হবে এবং সানা না হয়ে যাবে তবে সানা পড়াটা তাদের মতো উত্তম সেটা তো একটা মাঝাবে আছে সানাফি মাঝবাবের মতো প্রসিদ্ধ মাঝভাবে আছে মাঝভাবে নাই কেমনি হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান না শুধু ইসলামের অন্য দিকগুলো যারা মানেন না তাদের সম্পর্কে হুকুম কি তারা কি মুসলিম পৃথিবীতে যত মুসলিম আছে সবাই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান এটাই বিশ্বাস করে কিন্তু বিভিন্নজন বিভিন্ন কারণে এটা আমল করে না এক একবার এক এক করে না দেখা যায় ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মনে করে যদি কোনো মুসলিম মনে করে যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু মানার ক্ষেত্রে অন্যটা মানে তাহলে এটা হারাম কাজ করতেছে কবিরা গুণা করতেছে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে যদি হয় যে না ইসলাম পূর্ণাঙ্গ না ইসলামের কিছুদিনের গাঁদটি আছে এগুলো অন্য জায়গা থেকে আনতে হবে তাহলে তারই মানে নাই কিন্তু বিশ্বাস ঠিক আছে ইসলামের সব কিন্তু তাহলে করতে আসলে তাজমির ফলাতের ব্যাপারে যে হাদিস গুলা আসছে এই হাদিস গুলা নিয়ে এক তালাব মানে আমাদের এখানে যতগুলো এক তালাব আজকে তো আমরা আলোচনাই করছি যে ফেঁকি এক তালাব কেন হয়েছে সলাতী বলতে কোনো সলাফ নাই কারণ সলাাতির হাদিস দয় আবার কোন মহাদেশিন বলছেন যে সলাচক তাজবির হাদিফ এমন রাওয়ায়ত আসছে যে রাওয়ায়তের কারণেও কয়েকটি রাওয়ায়তের কারণে এটা হাসান ওই যে একটু আগে যেটা বলছে কারণে এটা গাই লেগাইরি কোন কোন মহাদেশ এটাকে হাসান লে গাইহী বলছেন এবং আমাদের ডক্টর পদ্মকার আবদুল্লাহ জাহাঙ্গীর বই রাহিবায় এই বইতে দেখবেন যে সলাত তাজবির হাদিথ আনা হয়েছে এবং তিনি এটাকে হাসান বলছেন আর যারা আরো পড়া দরকার তাহলে এটাও পড়তে পারি অসুবিধা নেই আর যদি সহিয়া দিফির গুলো এখনো সব বাদ রয়ে গেছে তাহলে আগে সহিয়া দিফির চেষ্টা করি তারপরে এটার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা আমার বাসার পাশে একটি মসজিদ আছে তারপরেও আমি প্রায় তিন কিলোমিটার দূরে এখানে এসে চলা করার চেষ্টা করি এতে শরীর দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কি প্রথম কথা হলো আপনার মসজিদের কোনো আলাদা ফজিলত নাই মসজিদ সবগুলোর মর্যাদা একই শুধুমাত্র তিনটা মসজিদ ছাড়া মসজিদে হারা মসজিদে নববি মসজিদে আস্থা এই তিনটার ফজিলত ভিন্ন আর সমগ্র পৃথিবীর সব মসজিদের মর্যাদা সমান আপনার বাসার পাশে যেটা সেটার যে মর্যাদা এটারও এক মর্যাদা কিন্তু এক জায়গায় পার্থক্য আছে সেই পার্থক্য হল আপনার মসজিদের আখিজা এই মসজিদের অর্থাৎ এই মসজিদের ইমাম সাহেবের আমলের মধ্যে বেদাত নেই তাহলে আপনি বেদাতি ইমামের থেকে বেদাত মুক্ত ইমামের পিছনে চলাপ আদায় করা অনেক বেশি উত্তম অর্থাৎ আপনি এখানে ফজিল প্রজন্ম আসতেছেন না আপনি আসতেছেন বাহা মিথ্যা কথা বলে মেম্বারে দাঁড়ায় আর এক মসজিদে যাবেন যেখানে কোরআন সোজার আলোচনা হয় আপনি এলেম শিখতে পারবেন তাহলে এটা যত দূরেই হোক ওই মসজিদে যাওয়াটা আমি যখন আমি সইয়া মতো সজাগাই করতে পারি কিন্তু যখন গ্রামের বাড়ি যাই তখন ভুকে হাত বাদার অপরিয়া দেন করা সম্ভব হয় না সমস্যা হয় এখন আবার করণীয় এখানে একটা বড় ধরনের গলক আছে সেটা হলো আমরা সইয়াকিদা মানে মনে করছি রাফলি করা হাত বাঁধা আমিন জোরে বলা এটার নাম মনে হয় সইয়াকিদা এজন্য থাকলে আমি বাড়িতে গেলে আমিন বলা এগুলোই সইয়াকিদা অনেক বাই নতুন আসলে তারা এটাই মনে করে মনে করে যে মনে হয় সইয়াকিদা মানি বুকের উপরে হাত বাঁধা আমিন জোরে বলা রাফলি করা। আসলে এটা সইয়াদার কোনো অংশ না ব্যাপার আপনি হাত ছেড়ে দেওয়ার আছে। অনেকগুলোর মধ্য থেকে এটাকে আপনি আফজাল মনে করতেছেন সবচেয়ে উত্তম মনে করতেছেন এই বুকের উপরে আপনি বাড়িতে যানলেও আপনার নামাজের কোন অসুবিধা হবে না নামাজ ছেড়ে দিলে সমস্যা আবার ওখানে যাই যদি রাবুল ইয়ানের বয় আপনি নামাজে ছেড়ে দেন তবে শোনেন এখানে আপনার দাওয়াতের ক্ষেত্রে এগুলো অনেক বড় হেকমা আপনি এলাকায় গেছেন গ্রামে গেছেন বিভিন্ন রকমের ঘা শুরু হয়ে গ্রামে আপনি প্রথমে যাই এগুলা করার দরকার নেই আপনি প্রথম আপিদার দাওয়ার দেন তাও হিতের দাওয়াত দেন শুন্যতার দাওয়াত দেন অসংখ্য জিনিস সাথে ওদের মধ্যে সেরেক আছে দেখবে যারা কবর পূজা করে করে। কত মানুষের ব্যবহার করে তারপর আপনি বিরুদ্ধে দাওয়াত শুরু করেন যেগুলো সেরেক এগুলো সেরেক তারা দেখবে যে না পড়ার সময় তো আমাদের মতোই পড়ে তাহলে আমাদের দলের লোক প্রথমে যদি বুঝে যে এই অন্য দলের লোক বাস এবার আপনি যত দলিল জীবেন আর কাজে আসবে হাত কোপায় বানব তারপরে এদিন করবি কি করবেন এইগুলো ইউনিভার্সিটি লেভেলে পৌঁছলে প্রাইমারি স্কুলে যদি শুরু করে দেন তাহলে তো অবস্থা খারাপ রমাদানের অবস্থায় আমি ষাটটা করতে হবে মাঝখানে একটা গ্যাপ হলে আবার একষট্টিটা আলমুল যে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেকগুলো বিষয় এবং কোরআনের অনেকগুলা আছে আয়াস আছে এগুলা দিয়ে দেওয়া এটা সম্মত চিকিৎসা এটা কালির দেওয়া যাবে না এটা দেওয়াটাই শূন্য কোরআনে কারিমের আয়াত লিখে আচ্ছা ভাই আর জিনিস জানতে চেয়েছেন আমরা তো লেখাগুলো করি সেটা এইটাই সর্বশোষ্ঠ প্রশ্ন যে নামাজের পরে সম্মিলিত যাবে আলোচনা আছে জিকির গুলো তো সবাই করতেছে ইমাম সাহেবও করতেছি মুসল্লিও করতেছে তো সম্মিলিত হইতেছে না সবাই জিকিরে আছে এটা সরিয়ে সম্মত কিন্তু আপনার একজনের নেতৃত্বে আর সবাই আমিন আমিন বলবেন এটা মাঝে মধ্যে বলছেন এটা যদি মাঝে মাঝে করা হয় যায় কিন্তু কন্টিনিউ এটাকে নিয়ম বানায় ফেলা এবং ফলাফের অংশ মনে করলে তখন এটা বেড়া তখন এটা করা যাবে না